জন্য জান্নাতের সকল দরজা গুলা খুলে রাখবেন আল্লাহ বলবেন যে তুমি কোন দরজা দিয়ে জান্নাত যেতে চাও সেই দরজা দিয়ে চলে যাব সোহারা এই চারটি কাজ হলো মানসল্লাহ খামসাহা ও সহরাহা ওয়া বালা। তো বাই বলছেন যে এখানে একটি শর্ত হইল হেজাব নারী পরিপূর্ণ হেজাব পর্দার বিধিবিধান পারিবারিক কারণে সমাজের কারণে বিভিন্ন কারণে বাধ্য হয় যে উনি হেজাব পালন করতে চাচ্ছেন কিন্তু পাইতেছেন না তাহলে তার কি অবস্থা হবে বা যারা তাকে বাধ্য করতেছে তাদের কি অবস্থা হবে এখানে বাধ্য বলতে বাই বলছেন যেমন পরিবারে দেবর বাসুর তাদের সাথে হেজাব পালন করা ফরস দেবর বাসুর তারপরে দেবর বাসুরের ছেলে দেবর বাসরের ছেলে যদি বালেক হয় বড় হয় তার সাথেও হেজাব পালন করতে হবে তো এখন দেখা যায় আমাদের সামাজিক কালচার হলো এরকম যে দেবর বাসর তো গড়ের মানুষ এক ঘরের মানুষ বাইব বলে যে এগুলা তো বাইব ভাইবোনের সাথে আবার কিসের পর্দা শাশুড়িরা বলে এরকম যে তো ভাই বোন এগুলোর সাথে আবার পর্দা কিসের তারপরে দেবর বাসরে ছেলে বলে যে এগুলো তো ছেলে দেবর বাসরের ছেলে তোমার ছেলে তো একই কথা এগুলোর সাথে আবার কিসের পর্দা এবং এদের সামনে পর্দা হইতে অনেক সময় বাধ্য করা হয় তো প্রথম কথা হলো বাহিরের পর্দার থেকেও পারিবারিক পর্দা বেশি গুরুত্বপূর্ণ এই হাজার বেশি গুরুত্বপূর্ণ হেজাব বাহিরেও করতে হবে আবার ঘরের অভ্যন্তরেও হেজাব পালন করতে হবে এখানে এই হেজাব লঙ্ঘন করা তো অবশ্যই কবিরা গুণা আর স্পষ্ট বলছেন যে খালেকের নাপরমানি করে মাখলুকের আনুগত্য করা যাবে না এটা হলো শরীয়তের একটি গুরুত্বপূর্ণ মূলনীতি যে আল্লাহ নাপরমানি করবেন কোনো মখলুকের কথা শুনে এটা করা যাবে না হুকুম অমান্য করবেন আল্লাহ ঠিক রাখবেন আল্লাহ পালন আপনার বাবা বাধা দিচ্ছে মা বাধা দিচ্ছে তো মা বাবার কথা শুনবেন না আল্লাহ এক্ষেত্রে মা বাবার হুকুম অমান্য করা ফরস মা বাবা বলতেছে দাড়ি রাখা যাবে না এখনো ছোট পোলা হয়নি কি দাঁড়িয়ে রেখবো এখনো বয়স তিরিশ বছর পঞ্চাশ বছর হয়নি নামাজে জামাতে আসতে চায় মা বাবাকে না না এই সকাল বেলায় ঘুম থেকে উঠে যাওয়া যাবে না তাহলে কি মা বাবার কথা শুনে ফজরের জামাতে আসা যাবে না এই ক্ষেত্রে মা বাবার হুকুম অমান্য করা পরশ মানে যদি আল্লাহ এবং আল্লাহ রসুলের হুকুমের পরিপন্থী হয় সেই ক্ষেত্রে মা বাবা শ্বশুর শাশুড়ি যেই হোক তার হুকুম অমান্য করা পরস ওই ছেলের বউকে যদি শ্বশুর শাশুড়ি বাধ্য করে তো শ্বশুর শাশুড়ির এমনকি স্বামী ও যদি নির্দেশ দেয় যে তুমি আমার বাইদেরকে ইয়া করো বাইদের সামনে বেপর্তা হোক ওই সময় স্বামীর নির্দেশ অমান্য করা পরস কারণ স্বামী মাখলুক খালেকের নির্দেশ মাখলুকের কারণে অমান্য করা যাবে না আর যেই শ্বশুর শাশুড়ি বা যে স্বামী তাকে বাধ্য করবে তিনি হলেন তগত জনকে দিচ্ছে না আরেকজনের দিন পালনের ক্ষেত্রে তিনি প্রতিবন্ধক এই জন্য তিনি তগত হয়ে যাবেন এবার তগতের পরিণাম তো আমরা জানি যে তগত কত মারাত্মক এজন্য জন্য হওয়া যাবে না এক্ষেত্রে শ্বশুর শাশুড়িকে সবাইকে লক্ষ্য করতে হবে যে যারা বর্তমান এটাই তো মানে স্বপ্নের বিষয় দুইটা পাওয়া আচ্ছা আলহামদুলিল্লাহ একটা দুইটা যদি পাওয়া যায় তাই এটা আল্লাহর বিরাট নিয়ামত মনে করতে হবে এই নিয়ামত কিভাবে তিনি পালন করতে পারেন ওই ছেলের বউ তাকে শ্বশুর শাশুড়ি দেবর বাসর স্বামী মিলে জন্য চারটি হাজার এই দোন জায়গায় এক নম্বরে যে হাজাবটা বলছেন সেটা হল কুল নীল মিনী না ইয়াকুদ্দ্যমিন নারীর ক্ষেত্রে বলছেন ওয়াকুল নীল মেনা ইয় আফসারহীন দনো জায়গায় বলছেন যে দৃষ্টিকে সংযত রাখা কাকে বলছেন মুমিন পুরুষকে বলছেন মুমিন নারীকে বলছেন এখানে তাহলে মুমিন নারী মোমিন পুরুষ কি পর্দাবিহীন পর্দা সহকারে বের হওয়ার পরেও পাক বলতেছেন যে দৃষ্টি সংযত রাখো কারণ হল নারীকে আল্লাহ রবুল্লা আলমিন এমনভাবে সৃষ্টি করেছেন যে ভোরকা পরুক যাই পরুক তার কিছু অবয়ব কিছু সৌন্দর্য অবশ্যই প্রকাশ পাবে তাহলে বুঝা যায় বোরকা পরুক আর হেজাব করুক যাই করুক তার নারীর আলাদা একটা সৌন্দর্য এটা প্রকাশ হয়ে যাবে এই জন্যই বলছেন যে পর্দাসীর নারীর প্রতিও দৃষ্টি দৃষ্টি দেওয়া যাবে না দৃষ্টিকে সংযত রাখতে হবে তাহলে উনি দেবর বাসর বা যাদেরকে সামনে যাবেন পর্দা সহকারে গেলেও সেখানে হেজাবের লঙ্ঘন হবে তবে মাঝে মধ্যে মানে হয়তো বাড়িতে থাকলে তো মাঝে মধ্যে দেখা সাক্ষাৎ হবেই পর্দা সহকারে যদি মাঝের মধ্যে দেখা সাক্ষাৎ হয় সেটা হয়তো আল্লাহ মাফ করবেন একই পরিবারে থাকতে হলে তো আসা যাওয়ার ক্ষেত্রে হয়তো বোর কারেই বের হচ্ছে উনি তো বেরোলে উনার দেবর বাসর দেখবে না এটা হলো এক কথা কিন্তু একেবারে বোরকা পরে তাদের সামনে সামনে ঘুরা তাদের সাথে গিয়ে গল্প গুজব করা একই রুমে বসে বোরকা পরে সাথে গল্প করতে থাকা আমি তো পদ্মা সহকারে আছি এটা হ্যা যাবের লঙ্ঘন সুতরাং এই ক্ষেত্রে তো আপনি বাদ দিতে গেলে তরকারি দিতে গেলে এগুলা পরিবেশন করতে গেলে তো এটা হ্যা যাবের লঙ্ঘন এমনে যদি কোনো কথাবার্তা বলার দরকার হয় জরুরি প্রয়োজনে বা দেখা সাক্ষাৎ হয় সেটা তো হঠাৎ সেক্ষেত্রেও দৃষ্টি সংযত রাখতে হবে